আসসালামুকুম মরহমতুল্লাহিদিলহমদুস্তীনুফিও শুরু সজ্িয় من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله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 مِن نفس واحدة وقلق منها سوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به إنِ اللهَّهَ كانَانَ عَلَيكُم رَقيبَا يا أَجُّهَ الذيينَ آمَنُ التَّقُ اللهَّه وَقُولُ قَوْولًا صَديدَا يُسلِح لَكُم أَعملَكُم وَيَغُفِرِ لَكمْ ذُنُوبَكُمْ ومن يتع الله ورسوله فقد فاس عزيما. اللهم صل على হো وعلى সাল محمد অলি মোহাম্মদ কমাস ইব রাহীমাল আলি ইবরী কহমে দু জী অবিকাল মোহাম্মদওয়ালা আলি মোহাম্মদ কম বারক্ত ইবরাহীমওয়ালা আলি ইবরাহী সম্মানিত ওলামাই কেরাম সম্মানিত মুরব্বিয়ান এজাম দিনদার মুসলিম বা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কুটি কুটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চোদ্দ শত উনচল্লিশ হিজরি সনের পনেরোই জুমাদা আল উলা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের পবিত্রগড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সল্লাহু আলাইহ ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আল আমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন সেই মহান রব্বল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান একরাম আজকের খোদবায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের খুবই আলোচিত একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টি হল আল ইমাম আল মাহাদি অর্থাৎ ইমাম মাহাদি সম্পর্কে এটি অনেক মুসলিমের কাছেই অত্যন্ত কৌতূহলের একটি বিষয় এবং আমরা বিভিন্ন দিক থেকে অনেক আলোচনা বর্তমানে ইন্টারনেটের জগৎ হওয়ার কারণে আমরা অনেক বড় বড় ওলামাই কেরামদের থেকে এই ব্যাপারে অনেক আলোচনা শুনি তো এই ব্যাপারে দেশে বিদেশে অসংখ্য ভাই অনুরোধ করেছেন যে ইমাম মাহাদির ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় কী পাওয়া যায় এই সম্পর্কে আমাদের করণীয় কি এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য অনেক ভাই অনুরোধ করেছেন তো এই জন্য আমরা কোরআন সুন্না গবেষণা করে যে সমস্ত বিষয় পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্ষতায় আলোচনা করব ইনশাআল্লাহ এখানে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব আসলে ইমাম মাহাদি বলতে কি বোঝানো হয় ইমাম মাহাদিটাকে এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে তন্মধ্য থেকে আমরা শুধু যে হাদিসগুলো শহীদ এর বাইরে দরিত জাল ইসরায়েলি রায়াত এরকম শত শত হাদিস আছে সেগুলো বাদ সেগুলো বাদ দিয়ে আমরা শুধু সহি যে হাদিসগুলো পাওয়া যায় ব্যাপারে সেই হাদিসগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এরপরে আরেকটি বিষয়ে আলোচনা করব যে মুসলিম জাতির এই উম্মতের বয়স পনেরোশো বছর এই পনেরোশো বছরের মধ্যে আর কয় বছর বাকি আছে এই বিষয়ে আমরা হাদিসে কি পাই এই বিষয়ে আমাদের আলোচনা করব ইনশাআল্লাহ আর এই পর্যন্ত শত শত ইমাম মাহাদি এসে গেছে অনেক মাহাদির দাবিদার ছিলেন তদমধ্য থেকে আমরা একেবারে খুব প্রসিদ্ধ পনেরো জন মাহাদির আমরা একটু সামান্য আলোচনা করব আর সর্বশেষ আসব আমরা মাহাদি নিয়ে এত উৎসাহী কেন এই ক্ষেত্রে আমাদের করণীয় এই বিষয়গুলো আজকের কোধবায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ प्रथम आमान कयट कि आपनारा क्लस करा कि ना जो इमान कहें ना तो ये इमान आर कान हल कयटी छयट छय नम्बर रोकणा की छयरता <laughs> ইমান বিল কদর আর পাঁচ নম্বরটা ইমান বিল ইয়াওমেলা আখের আর আমন্ত বিল দেি বা মালা ইকাতেহি বা কুতুবিহি বা রুসলিহি ওয়ালিয়াও মেলা আখের তো ওয়ালিয়াও মেলা আখেরে তো পাঁচ নম্বর তাহলে ইমানের পাঁচ নম্বর রোপণ হল আখেরাতের উপরে ইমান আনা এই আখেরাতেরই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেয়ামত तेयामत आखिरतर ही गुरुतपूर्ण अंश तो तेयमत दिए आखिरत शुरू कंतु कत कौन यह बेपारे आल्ला कुरने करिमी को हो दिन खारण करें नबी सल अल्लम के अनेक सहबी प्रश्न करपड़ मुश्किलों प्रश्न करत कमत समय कब কিন্তু নবী সাল্লুর ইসলাম ও কোন সুনির্দিষ্ট দিন নির্ধারণ করেন নাই বরং শুধু কেয়ামতের কিছু আলামত নবী সাল্লা ইসলাম বর্ণনা করেছেন কিছু ছোট ছোট আলামত আলামতে শোকরা আর কিছু বড় বড় আলামত আলামতে কোমরা সুরা নমলের পঁয়ষট্টি নম্বর আয়ত আল্লাহ সুবানা বলেন قُلْ لَا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّامَ يُبْعَثُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলেন আসমান আর জমিনের যত গায়েব আছে समस्त গায়েব এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে কোনো ইলম নাই ওয়া দুনিয়ার মানুষ এটাও জানে না এটাও উপলব্ধি করতে পারে না কখন তাকে মৃত্যুর পরে কবরের থেকে আবার উঠানো হবে কখন তাকে কেয়ামতের দিন উঠানো হবে এটার দিনক্ষণ সময় কত এটাও পৃথিবীর মানুষ জানে আর কেয়ামতের বিষয়টা হল গায়েবীর বিষয় জ্ঞান কেয়ামতের জ্ঞান এটা গায়েবের পাঁচটি গুরুত্বপূর্ণ জ্ঞানের একটা জ্ঞান তো গায়েবের জ্ঞান আল্লাহ সবানতলা কাউকে দেন নাই এটা একমাত্র এই জ্ঞানটা আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বরং নবী সালামের কাছে এই জ্ঞানটা আল্লাহ পাক দেন নাই এই জন্য নবী সাল সালাম কখন কেয়ামত হবে এটা বলতেন না জিব্রিল আলহিসাম যে হাদিসটি সোহিদ আল বহারি এবং সোহি মুসলিমের প্রসিদ্ধ হাদিস হাদিসে জিবরিল জিবরিল আলাইসালাম নবিসালামকে অনেকগুলো প্রশ্ন করেছেন তর একটি প্রশ্ন ছিল আখবির নি আনিস আমাকে বলুন কেয়া মত কখন হবে নবী সালাম উত্তরে বলেন মাল উল ও আনহাবি আলিনা সাইল যিনি আমাকে প্রশ্ন করেছেন তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না মানে যিনি প্রশ্ন করেছেন উনি আমার থেকে এই ব্যাপারে বেশি জানেন ওনার থেকে আমি বেশি জানি জানো বিচারেছিলাম এখানে কোনো বর্ণনা দেন নাই সুরা লোকমানের ৩৪ নম্বর আয়তে আল্লাপক পাঁচটা গায়বের বর্ণনা দিচ্ছেন সেখানে প্রথম যে বিষয়টা বলছেন সেটা হল ইন্দালের জ্ঞান এটা শুধুমাত্র আল্লাহর কাছে আছে সুরা মোহাম্মদের আঠারো নম্বর আয়ত ফোহা আল্লাহ لَهُمْ বলেন তারা ذِكْرَاهُمْ অপেক্ষা করে যে কেয়ামত তাদের কাছে হঠাৎ করে এসে যাবে ফকত যা আসরা তোহা কেয়ামতের অনেকগুলো লক্ষণ এসে গেছে মানে যখন আয়াত নাজিল হয় তখনই আল্লাহ বলছেন ফকত যা আসরা তোহা আশ্রাত কেয়ামতের অনেকগুলো লক্ষণ এসে গেছে কারণ নবী সালাম আশা এটা কেয়ামতের এক নম্বর আলামত নবী সাল সালাম বলছেন বয়স তো আনা তাই দুটি আঙ্গুলকে একত্রিত করে নবী সাল সালাম আমি এবং কেয়ামত এইরকম নিকটবর্তী সোহান তাহলে নবী সাল সালাম আশা এর মাধ্যমে কেয়ামতের লক্ষণ তো শুরু হয়ে গেছে তাদের অবস্থা তখন কি হবে যখন এই বর্ণনাকৃত জিনিস এসে যাবে মানে যারা কেয়ামত নিয়ে পাগল কেয়ামত যখন এসে যাবে তাদের অবস্থাটা তখন কি হবে এক ব্যক্তি এসে নবিসামকে জিজ্ঞাসা করছেন মাতাসা কেয়ামত কখন হবে নবী সরালাম বলেন ওয়ামা যা আদাতা নবিস্লাম তাকে বলেন নাই অমুক সময় তুক নবীসাল্লাম বলেন কেয়ামতের জন্য তোমার প্রস্তুতিটা কি কি প্রস্তুতি নিছ ওইসে আবি উত্তরে বলছিলেন সাল্লাম আমি তেমন কোন প্রস্তুতি নিই নেই আমি আল্লাহ রব্বুল আলমিনকে মহব্বত করি এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মহব্বত করি সুহান আল্লাহ নবীসালাম আন্তা তুমি যাদেরকে মহব্বত করো কেয়ামতের দিন তাদের সাথেই থাকবা সোহা এখানে ওই সাহাবিকে মাতা সাহা কখন কেয়ামত হবে নবিসাম উত্তর এইরকম অসংখ্য হাদিস আছে যেখানে নবিসুল সালাম কোন দিনক্ষণ সময় বলেন নাই এবার আসি আমরা কেয়ামতের আলামতগুলোর ব্যাপারে আমাদের করণীয় কি নবিসুল সালাম কেয়ামতের আলামতগুলো দুই ধরনের বর্ণনা করছেন কিছু আলামত হল আলামত চোখরা ছোট ছোট আলামত এগুলো অনেক আলামত আসছে বিভিন্ন হাদিসের গ্রন্থে এই আলামতগুলো আসছে এবং ওই আলামতগুলো প্রায় সব পৃথিবীতে প্রকাশ হয়ে গেছে এরপরে নবী শরতরাম কিছু আলামতকে আলামতে কোবরা বড় বড় আলামত হিসেবে নির্ধারণ করছে কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় শহি আল বহারি শহি মুসলিম এবং মোয়াত্তাইমা মালিক যেই তিনটি হাদিসের গ্রন্থ একেবারে শহীদ হাদিসের শতভাগ শহীদ হাদিসের গ্রন্থ শাহ আলিউল্লাহ মহাদেস দেহ নবী হাদিসের গ্রন্থগুলোকে তিন বাগে বাক করছেন প্রথম বাগে তিনটা হাদিসের গ্রন্থ শহীদ আল বোখারি শহি মুসলিম এবং মত্তা ইমাম মালিক দ্বিতীয় বাগে চারটা হাদিসের গ্রন্থ সেটি হল জামে আত্মীর মিজি সুনানে আবু দাউদ সোনান আসাই মোসনাদ ইমাম আহমদ এই চারটে হাদিসের গ্রন্থেকে শাহলিউল্লাহ দ্বিতীয় ক্যাটাগরির সেকেন্ড ক্যাটাগরির হাদিসের গ্রন্থ বলছেন আর বাকি যতগুলো হাদিসের গ্রন্থ আছে এগুলো সব তৃতীয় ক্যাটাগরির গ্রন্থ তো প্রথম ক্যাটাগরির যে তিনটে হাদিসের গ্রন্থ এই তিনটে হাদিসের গ্রন্থে কিন্তু ইমাম মাহাদের ব্যাপারে কোনো আলোচনায় নেই সুস্পষ্টভাবে ইমাম মাহাদের কোনো বর্ণনা আসে নাই এবং এটা যদি গুরুত্বপূর্ণ হইত তাহলে কিন্তু তারা এই ব্যাপারে একটা বাবে কায়েম করতেন বাবুল ইমাম মাহাদি যে ইমাম মাহাদির অধ্যায় এ সম্পর্কে ইমাম বোহারিও বাব নিয়ে আসতেন মুসলিমও নিয়ে আসতেন মোয়াত্তা ইমাম মালেকও আসত কিন্তু সেখানে এই ব্যাপারে কোনো আলোচনায় আছে না তার অর্থ হল এটা এত গুরুত্বপূর্ণ কোন বিষয় না ইমাম মাহাদি পৃথিবী থেকে আসল না আসে নাই এটা মুমিনের জন্য জরুরি কোন গুরুত্বপূর্ণ বিষয় না যে প্রস্তুতি নিয়ে বসে থাকতে হবে যে মাহাদি আসলে বাস। আমরা সবাই দল বেধে তার সাথে যোগ দিয়ে দিব এই রকম কোনো প্রস্তুতির ব্যাপারও এখানে নাই সহি মুসলিমের কিতাবল ফেতান কিতাবুল ফেতানের মধ্যে দশটি বড় বড় আলামতের কথা আসছে সেই দশটি আলামতের মধ্যে মাহাদি নেই মাহাদির কোনো কথা নাই সহিল বোখারি তো আসে নাই সহি মুসলিমে যে দশটি বড় বড় আলামত সেখানে মাহাদির ব্যাপারে কোনো আলোচনা আসে নাই তবে অন্য অনেক হাদিসের গ্রন্থে এ আমতের আলামত যেগুলো আসছে সেখানে মাহাদি নামে একজন ব্যক্তি পৃথিবীতে আসবেন একজন শাসক আসবেন তার ব্যাপারে আলোচনা আসছে তবে সহি হাদিসের থেকে দইফ হাদিস জাল হাদিস এবং অসংখ্য ইসরায়েলি রবায়াত এই ব্যাপারে বিদ্যমান তো মাহাদি যিনি আসবেন ইমাম মাহাদি এটা হলো একটা গায়েবের বিষয় এবং এটা আমতের একটা আলামত একটা লক্ষণ আর গায়েবের বিষয় এবং ক্রিয়ামতের লক্ষণ এগুলো কোন দইফ হাদিসের উপরে ভিত্তি করে বিশ্বাস করা যায় না কোন জাল হাদিস তো নয় কোন ইসরায়েলি রাওয়ায়ত আলোচনায় আসে না অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র সহি হাদিসের উপরে বিশ্বাস করতে হবে এর বাহিরে অন্য যত রকমের রাওয়ায়ত আছে এখানে যত বণনায় আসুক কিন্তু এগুলা বিশ্বাস করা মুমিন করতে পারে না কেয়ামতের আলামতগুলোর ব্যাপারে যা আসছে ইয়াজুদ মাহাজের কথা আসছে দাতজালের কথা আসছে দোয়া হওয়ার কথা আসছে ডাব আরদের কথা আসছে ইসা আলাহ ইসলামের অবতরণের বিষয় আসছে অনেকগুলো লক্ষণ আসছে এই লক্ষণগুলো কোরআন এবং হাদিসে যেভাবে আসছে কোরআন এবং সহি হাদিসে যেভাবে আসছে শুধু আমাদের কাজ হল সরল অর্থে বিশ্বাস করা যেভাবে আসছে আমরা বিশ্বাস করে নিলাম বাস क्योंकि एग्लैर को व्याखा विश्लेषण जावा व्याख्याश्लेषण गेले शुद्ध दलबाजी फेरकजी बाढ़ते थक इसलम सम्पर् मानुषर मध्य सन्देह तैयारी जमन यजुज महजुजर व्याख्यादी शुरू करी तो इज मजुज की ओतार बहिनी ना कि अमुक बाहन ना कि अमुक पहाड़ भाषा ना कि अमुक जगह आज यह सब आजेबाजे चिंता करार्जन नबीसर इसलम के दायित्व दें नाई साहबाइक राम माथा इसब आजेबाजे चिंता व्याख्या आई এজন্য ইয়াজদ ম মাহাজুদের কথা আসছে বাস আমরা বিশ্বাস করব যখন আসবে আসার দরকার আসবে আল্লাহ যখন মনে করবেন পাঠাবেন পাঠাবেন আমাদের কাজ হলো আমরা সহি ইমানের উপরে আকিদার উপরে সহি আমলের উপরে থাকব। যে সময় যে আসুক আমাদের কোনো অসুবিধা নাই ইয়াজদ মাহাজ আসলে কি না আসলে কি আমাদের দাসদাল আসলে কি না আসলে কি দাসদালের কত ব্যাখ্যা কেউ ব্যাখ্যা দিচ্ছে ইহুদিরা দাসদাল কেউ ব্যাখ্যা দিচ্ছে খ্রিস্টানেরা দাঁতজাল কেউ ব্যাখ্যা দিচ্ছে আমেরিকা দাঁতজাল কেউ ব্যাখ্যা দিচ্ছে অমুক দেশ থেকে বাইরে হইব অমুক দিকে এই হইব এই এই সব হল নিজর মন গোড়া ব্যাখ্যা হাদিসে দাজ্জাল প্রসঙ্গে আসতে আমরা দাঁতজালের বিশ্বাস করব। দাঁতজাল আসলে আমার আপনার কি আমি আপনি বিশুদ্ধ ইমান মদিনায় পাওয়া যাবে দাঁতজাল আসলেও পৃথিবীতে এক জায়গায় ইমান থাকবে সেই জায়গা হল মদিনা তা আমি আপনি মদিনার ইমান শক্ত করে ধরে রাখব মদিনার আমল ধরে রাখবো মদিনার এলেম দরে রাখব তো আসলে আমাদের অসুবিধা কি তাহলে দাস আসুক এ আজ মাহাজ আসুক ডাব বাতলার দাসুক যেই আসুক মমিনের কোন সমস্যা নাই কোন অসুবিধা নেই এগুলো কে আমার আগে আল্লাহ সুবাহ তারা যখন যেটা প্রয়োজন মনে করেন আল্লাহ সেটা পাঠাবেন আমাদের কাজ হল আমরা কোরআন হাদিসে যেগুলো আসছে কোরআন এবং সহি হাদিসে আমরা শুধু সরল অর্থে বিশ্বাস করব। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের দায়িত্ব না बीला सलमाम व्याख्याश्लेषण करें नाई साहब्लेषण करें नाई व्याख्या विश्लेषण करते गर फेतना झमेला क्यों दल तो दल तो महदी कोई महदी बनाई महदी बना लेसा आला सालम बनाई होने ईसा आला सलम बनाई जखन सूत्रपत कर सबग মানে মিথ্যা ভুয়া বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাইতে হবে মানে শেষ পর্যন্ত ফেতনার গ্রাসে নিপতিত হইতে হবে এই জন্য এগুলো কোন ব্যাখ্যা বিশ্লেষণ কোন প্রকৃতি জানা এগুলো আমাদের দায়িত্ব নয় অধিকাংশ ক্ষেত্রে জাতীয় যত ব্যাখ্যা আছে এগুলো ভিত্তিহীন এবং মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের মধ্যে যে মাহাদী এসে গেছে মাহাদি এসে গেছে বা দুই এক বছরের মধ্যে আসে যাব মানুষ তো আতঙ্ক কোথায় আসতেছে কোন দিকে আসলো। বাস এগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে সালফেসীরা কখনো এই জাতীয় বিষয় মানুষের মধ্যে তৈরি করেন নাই যুগে যুগে কোন আইনকেরাম কোন মহাদিস কোনো মোফাসির কোন ফকি তারা এগুলোর ব্যাপারে কোন দিন ক্ষণ সময় গণনা করেন নাই কোন গাণিতিক হিসাব করেন নাই হিসাব না করে যেভাবে কোরআন এবং হাদিসে আসছে শুধু সেইভাবে তারা বর্ণনা করেছেন বিশ্বাস করেছেন একজন মুমিন তিনি ইমানকে ঠিক করবেন ইমান বিশুদ্ধ করবেন এবাদতগুলো শূন্যতর উপরে আছেন কিনা বেদাত মুক্ত কিনা ইমানটা সেরেক মুক্ত কিনা এরপরে তার উপার্জনটা হালাল কিনা আল্লাহর হক সঠিকভাবে তিনি আদায় করতেছেন কিনা বান্দার হক আদায় করতেছেন কিনা এগুলো নিয়ে সব সময় অ্যানালাইসিস করবে গবেষণায় থাকবে আমি কোনটা কতটুকু করতেছি एक मुमर दायित्व ना इी कसते दासजाल दिक्कत मजदूस कैमने आसते चिंता करते थे तो मुमि मूल क्या मूल कह बद दिए मान बिना दरकारी जिनि तर्क वितर्क शुरू हो जाए यह आल्लापाक सुराल मेनु मध्य जान्नी मानुष्ठ जान्नुल फेरदाउस वारिजर दु नम्बर वैशिष्ट قَادَفَلَاحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ যে একজন মুমিন বেহুদা বিনা দরকারি অপ্রয়োজনীয় জিনিস থেকে সব সময় দূরে থাকে বিরত থাকে যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানা দরকার নাই এত ব্যাখ্যা बुजलम क्या आलामत गेपारे की शुद्ध माना सरल अर्थे माना मान जो कुरान हादी आसते खाली विश्वास करब एगुलर व्याख्या विश्लेषण प्रकृति तमने कथा की हम चिंता गवेषणा फिकिर दरकार नहीं अच्छा एबारे इमाम माही इमाम माहीटा के महदी मानी की हादिस फिका एकीदार परिवेश मानी हल खलिफा ইমাম মানি রাষ্ট্রপ্রধান অর্থাৎ হাদিসের ক্ষেত্রে শেখের ক্ষেত্রে আকিদের ক্ষেত্রে ইমাম যদি বলা হয় তো ইমাম বললে খলিফাকে বুঝায় বা রাষ্ট্রপ্রধানকে বুঝায় আর মাহদিমানি হল হেদায়ত প্রাপ্ত মাহাদিমানি যিনি হেদায়ত প্রাপ্ত ইমাম মাহাদিমানি আল্লাহ সুবাহতাল পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত একজন রাষ্ট্রপ্রধান এবং রকম মাহাদি কিন্তু নবিসামের পরে সাতজন কিন্তু আসছে আসছে না খোলাফা রা সেদিনের যে সারজন খলিফা এই সাতজন কিন্তু কিন্তু তারা নিজেদেরকেলাম হাদিসের নবী সালাম বলেন আমার পরে তোমাদের মধ্যে অসংখ্য এখতালাব দেখা দিবে তখন তোমরা কি করবে আমার সুন্নত এবং আমার খোলাফায় রা সেদিনের শূন্য এই খোলাফায় রাশেদিনের কথা বলতে গিয়ে নবীন আল মাহদিগিদার খোলাফায় রাশেদিনেরা হল মাহদিব মাহদিগিদ হেদায়তপ্রাপ্ত তাহলে হেদায়েত হেদায়তপ্রাপ্ত খলিফা দিয়ে পৃথিবীর এই অম্মতের শুরু হয়েছে আবার শেষ দিকে একজন ইমাম এরকম খোলাফায় রাশেদিনের আদলে এরকম একজন হেদায়েত হেদায়তপ্রাপ্ত খলিফা হেদায়তপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আসবেন ওনারা ছিলেন একবার প্রথম যুগের মাহাদি প্রথম যুগের হেদায়তপ প্রাপ্ত ইমাম আবার কে আগে এরকম হেদায়তপ প্রাপ্ত ইমাম একজন আসবেন আচ্ছা এবার আসি আমরা এই ব্যাপারে সহি যে কয়টা হাদিস পাওয়া যায় তো সব হাদিস বিশ্লেষণ করলে আটটা হাদিস পাওয়া যায় মাহাদির ব্যাপারে ইমাম মাহাদির ব্যাপারে যে হাদিসগুলো সহি तब एगू विको अब क्यों क्यों दईब बोल क्यों क्योंकि सही बोल तो मोटामुटी सही बना हादीगुल्लो प्रथम देखी नफिजर सालामग प्रथम जो हादीस एटी हल जामे आत्मिज हादी नम्बर दुई त्रिश और दुई एकत्र मासूद रदी आल्ला आन थे हादीटी वर्णित এবং মহাদেসিনিক রাম এই হাদিসটিকে সহি বলছেন শেখ আলবানি রাহমা উল্লাহ এই হাদিসটিকে সহি বলছেন হাদিসটি হলিয়া ইতালিয়া ওম যদি পৃথিবীতে একটি দিনও অবশিষ্ট থাকে লতাল্লাহ হুজা লিকালিয়াওম আল্লাহ রব্বুল আলমিন ওই দিনটাকে অনেক লম্বা করে দিবেন হাত্তাউবা সফি রাজুল কি আমার মধ্য থেকে একজন ব্যক্তিকে আল্লাহ সুবান পৃথিবীতে প্রেরণ করবেন আও মিন আহলেবাইটি অথবা আমার আহলেবাইতের মধ্য থেকে মানে আমার মধ্য থেকে মানে আমার আহলে আহলেবাইত মানে আমার বংশ থেকে আমার বংশ থেকে আল্লাহ সুবান তালা একজন ব্যক্তিকে পাঠাবেন ইয়ামলেকুল আরব আমার বংশ থেকে যে লোকটা আসবে এই লোকটা আরবের বাচ্চা হবে সারা দুনিয়ার বাচ্চা হবে না বাংলাদেশের বাচ্চা হবে না উনি হবেন কোন জায়গার ইয়ামলেকুল আরব নবী সরাজ উনি আরবদের একজন রাষ্ট্রপ্রধান হবেন আরবের ইয়ালি রাজলুম মিন আহলেবাইতি এবং আমার আহলে বাইতের মধ্য থেকে হবেন ইউ ইসমোহ ইসমি তার নামটা হবে আমার নামের মতো و اسم عبيهي اسم عبي تر بابنم تهو بعمار بابنم ارمتو يم لعو الارودا قسطن وعد عدلن کما موليهت ظلمن وجورا تخون شمکرو فتی بي بيا في ظلم اتصار نجتانه کلو مرد تاکا کردارن کرو بي كنتو او اي مهدی امار اهل بایتر مدد ته که زي اماماش بین زي شاشو کاش بین تینی يم সমগ্র পৃথিবীতে তিনি ইনসাফ ইনসাফের জোয়ার বয়ে দিবেন সারা পৃথিবী পৃথিবীব্যাপী তিনি ইনসাফ কায়েম করবেন যেই পরিমাণ জুলুম নির্যাতন পৃথিবীতে আসবে সেই পরিমাণ ইনসাফ সেই পরিমাণ ন্যায়পরায়ণতা সেই পরিমাণ ন্যায় বিচার ন্যায়পরায়ণ শাসন তিনি পৃথিবীতে আবার চালু করে দিবেন। তাহলে এই হাতিসে আমরা কয়েকটা জিনিস পাই একটা হল যিনি ইমাম মাহাদি হবেন তিনি আহলে আহলেবায়তের মধ্য থেকে হবেন তিনি আরবের শাসক হবেন সারা পৃথিবীর শাসক হবেন না তিনি হবেন আরবের একজন শাসক তার নামটা হবে নবিসামের নাম হয়তো মোহাম্মদ হবে অথবা আহমদ হবে তার বাবার নামটা আবদুল্লাহ হবে আর তিনি একজন ইনসাফকার একজন ন্যায়পরায়ণ ইমামে আদল হবেন ইমামে মাহদি হবেন হেদায়তপ্রাপ্ত কোরআন সুন্না ভিত্তিক তিনি তার শাসন কাজ পরিচালনা করবেন म्बर हादीटे पाई सूनाना अबुदाउर मध्य साढ़िजारशी नम्बर हादीस टीकेह सर क्यों क्यो सही क्यों क्यों हासान बदीस टर्णना करबीम अल महदी महदीम वंश थकन आजलोपाल खाली है मानी सुल एखान सामने दिखे कम थे কোপালটা একটু বড় থাকবে আকনাল আনফে নাকটা একটু খাড়া থাকবে নবিসের সামের নাকের মতো নাক খাড়া থাকবে সারা পৃথিবীব্যাপী ব্যাপী ঝুলুম বিস্তার লাভ করবে ঠিক তিনি পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করবেন ইয়ামলে কোসাব তিনি সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বের সময় হবে সাত বছর আবার কোন রেবায়তে নয় বছর সাত অথবা নয় বছর তিনি পৃথিবীতে রাজত্ব করবেন তাহলে এই হাদিসে বোঝা গেল তার শারীরিক গঠনটাও নবিসর সালামের মতই প্রায় হবে আর তিনি সাত বছর বা নয় বছর পৃথিবীতে রাজত্ব করবেন তিন নম্বর হাদিসটা এই হাদিসটিম্ম সালাম রাজি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিস এটাকে ইবনুল কাইম এবং অন্যান্য মহাব্দেশিনেকরাম এটাকে হাসান বলছেন কেউ কো সহি বলছেন আবার শাক আলবানী রহমতুল্লাহ এই হাদিসটাকে বলছেন। এটাকে আলবাণী রহমতুল আলবাণী সিলসিলাতুল্লাহ হাদিস দইফার মধ্যে তিনি উল্লেখ করেছেন এক হাজার নয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস তবে ইমাম ইবনুল কাইম রহমান তিনি তার আল মানারুল মনিফ এই গ্রন্থে তিনি সহি হিসাবে হাসান এবং সহি বলে উল্লেখ করেছেন এই হাদিসটা আমরা দেখি এখানে কি আসছে ইয়াকো নাপিন্দা মানতে খালিফা তিন নবিসুল ইসলাম বলেন আমার ওম্মতের একজন খলিফা যখন মারা যাবেন মারা যাওয়ার সময় হবে ইয়াকো নখতালাফ তখন ব্যাপক আকারে এখতালাপ দেখা দিবে আমার ওম্মতের একজন খলিফা মৃত্যুর সময় তখন একটা ব্যাপক এখতালাপ দেখা দিবে জুরাজুম্মিন আহলিল মাদিলা মাক্কা তখন আহলে মদিনার মধ্য থেকে একজন ব্যক্তি পালিয়ে মক্কা চলে আসবেন পায়াতি না সুম্মিন আহলে মাক্কা তখন মক্কাবাসী এসে ওই ব্যক্তিটাকে গ্রহণ করবেন পায়ুখ নাহু এবং তাকে বের করে নিয়ে আসবেন আহুয়া কার হন পায়ুবায়হু বাইন রুকনেওয়াল মাকাম কিন্তু তিনি নিজে অপছন্দ করবেন তিনি চাইবেন না তিনি ইমাম হওয়ার জন্য কিন্তু মক্কাবাসী তাকে ইমাম হিসাবে মেনে নিবেন রুকনেওয়াল মাকাম তাকে রুকনে ইয়ামেনি এবং মাকাম ইব্রাহিম এর মাঝখানে তার হাতে মক্কাবাসী বায়াত হবে ওয়াইবাসু ইহেবাস এই বায়াতের পরে সাম দশ থেকে দলে দলে লোক এসে তার হাতে বায়াত গ্রহণ করতে থাকবে ফায়ুক সাফুবিহীম বিল বাইদা বাইনা মক্কাওয়াল মাদিনা মক্কা এবং মদিনার মাঝখানে একটা ব্যাপক আকারে ভূমিদোষ হবে ভূমিদশের মাধ্যমে আল্লাহ পাক ওই তার বিরুদ্ধে যারা বাহিনী আসবে সেগুলাকে আল্লাহ ধ্বংস করে দিবেন ওই মাহাদির বিরুদ্ধে আবার কিছু লোক সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যাবে তা আল্লাপাক মক্কামুদ্দিনের মাঝখানে বাইদা নামক একটা জায়গা আছে এই জায়গার মধ্যে ভূমি দোষ গটায় দিয়ে এদের সবাইকে আল্লাপাক ধ্বংস করে দিবেন ফাইদার আন্না সুজা আলী কাহু আব্দ আলু শাম ওয়া আসাইব এই অবস্থায় ইরাকের এবং শামের ওলামাই কারাম এবং অন্যান্য লোকেরা দলে দলে এসে সেই ইমামের হাতে বায় আপনিতে থাকবেন রুকাল মাকাম বাই হবে রুকাইয়া মেনি এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে কোরাইশ তখন ওই ইমামের বিরুদ্ধে একজন কোরাইশদের মধ্য থেকে এক লোক তার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে ওই মাহাদির বিরুদ্ধে একজন লোক নেতৃত্ব দিয়ে আন্দোলন শুরু করবে আখোয়া আলুহ কাল নবী সালাম বলেন তার নানার বংশ হল কাল গোত্র কালগোত্রটা হল তার নানার বংশ অর্থাৎ কাল বংশ আরবের একটা প্রসিদ্ধ গুত্রের নাম বলেন ওই কাল গোত্রের যত বাহিনী আসবে ওই কাল গোত্রের বাহিনীর উপরে আল্লাফাক এই মাহাদির বাহিনীকে বিজয় দান করবেন মাহাদির বাহিনী ওই লোকের বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করবেন তখন ইমাম মাহাদি ওই কালগোত্রের গণিমত বণ্টন করা শুরু করবেন মানে বিজয়ের পরে কাল গোত্র থেকে এত বিশাল পরিমাণ গনিমত পাইবেন এই গনিমত ছাড়া পৃথিবীর মুসলমানদের মধ্যে বন্টন করা শুরু করে দিবেন। মাল দেবেন সাল্লাহ আলহাসাল্লাম তিনি ওখানে বসে বসে মাল বন্টন করবেন ওই গণিমতের মাল অর্থাৎ কালগত মাল পাইবেন ওই গণিমতের মাল বন্টন করবেন আর সমস্ত আমল হবে তার বিছন্নাতে একেবারে নবিসের শূন্যতর উপরে ওই ইমামের সমস্ত আমল সমস্ত কাজ ওয়ুলকিল ইসলাম বিজিরা নিহি ইলাল আরদে এইভাবে পৃথিবীতে আবার ইসলাম নতুনভাবে গড়ে উঠবে মানে সমস্ত সেরেক বেদাত উৎখাত হয়। তিনি পুরা সুন্নতের উপরে আবার পৃথিবীকে নিয়ে আসবেন ফাইয়াল তখন সাত বছর অথবা নয় বছর তিনি পৃথিবীতে থাকবেন তাওয়াফা সুমাই ইয়তা মুসলিমন তারপরে তিনি মারা যাবেন এবং মুসলিমেরা তার জানাজা আদায় করবেন মুসলিমেরা তাকে জানাজা পড়ে তাকে দাপন করবেন এই ইমাম পৃথিবী থেকে চলে যাবেন তাহলে এখানে আমরা তার ব্যাপারে আরো অনেকগুলো বিষয় জানতে পারি আরেকটি হাদিস এসেছে সোনান ইবনে মজার মধ্যে এই হাদিসটিকে অনেক মহাদিস সহি বলছেন কেউ হাসান বলছেন ইয়াকু নুফি উম্মাতি আল মাহাদি নবী সরাই বলেন আমার উম্মতর মধ্যে একজন মাহাদি আসবেন ইন কুসিরা ফাসাবন ওয়া ইসর তিনি সাত বছর অথবা নয় বছর তিনি পৃথিবীতে থাকবেন আমু এই সময় আমার উন্মতেরা এত বেশি নিয়ামত লাভ করবে যা তারা জীবনে কোনোদিন এত নিয়ামত পায় নাই নাইভান এত নিয়ামত আমার উম্মত পাবে জয় নিয়ামত পৃথিবীতে কোনোদিন আমার উন্মত পায় নাই তুতি তু ওয়ালা তদ্যখেরু মিনহুম সাইয়া আর ওই ইমাম ওই মাহাদি দুনিয়ার সব মুসলমানকে শুধু দিতেই থাকবেন খাওয়ার জন্য তিনি কোনো কিছু জমা করবেন না শোভান খালি দিবেন আর দিবেন আপনারা যাই নিয়ে আসবেন খালি ওই ইমাম শুধু বিতরণ করতে থাকবেন আর কোনো কিছু তিনি জমা করে রাখবেন না তিনি ওই সুইডেনে বা সুইজারল্যান্ডে বাড়িও বানাবেন না সুইস ব্যাংকে টাকাও রাখবেন না কোনো জায়গায় কিছু জমা করবেন না শুধু দুনিয়ার মুসলমানদেরকে উনি দিতেই থাকবেন কাদুসুন মাহাদি আ তিনি ফাইয়া কু লুখ নবিসাম বলেন সম্পদের এত প্রাচুর্যতা বেড়ে যাবে কোন লোক যদি যায় শুধু বলে ইয়া মাহাদিয়া তিনি মাহাদি আমাকে একটু দেন ফাইয়া কু তিনি বলবেন নাও মানে খালি বলার দেরি দেন দেওয়ার আগেই নেন এরকম অবস্থা হয়ে যাবে তখন পৃথিবীতে সম্পদ ওই ইনামের কাছে জিনিস হবেন যাই শুধু বলবেন যে আমাকে একটু দেন দেওয়ার আগে বলবেন আপনার কি দরকার নেন আরেকটি হাদিস এসেছে সোনানা আবুদাউদের মধ্যে উমি আল্লাহিসাম বলেন আল মাহদি মাহাদি হবে আমার বংশের মধ্য থেকে মিনওয়ালা দেমা ফা তেমা রাদি আল্লাহ তানার সন্তানদের মধ্য থেকে সোহান আল্লাহ এখানে নবীসাম আরো স্পষ্ট করছেন যে ওই মাহাদি হবে फातेमा रजी अल्लाहार बारोस्तरा मध्य साहबान रदी अल्लाहित महत्वलानी रहमला सब सही लास्टर एक वक्क हदीसटार मध्य बेलो इंदा कानी सलम लिफा मारा जायर सतान मध्य तीन सतान जुद्ध लेगे जा तीन सतान मान कारी लेगे जागड़ा लेगे जाम इबनू खलिफा तीनज खलीफार ऐले खलिफार सतान सोमला यसिर वाहिदिम्मो एकजनों ता खेला पथ धरे रखते पर সুম্মা তাতলু রায়াত সুদুমিন কাবালে কে তখন পৃথিবীর পূর্ব দিক থেকে কালো পতাকাদারী কিছু মানুষ আবির্ভাব ঘটবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে কালো পতাকা দারি কিছু মানুষের আবির্ভাব ঘটবে ফাইয়ুল কাতলান্লাম ইয়ত্তুল হো কাওমন তিনি তোমাদেরকে এমনভাবে হত্যা করবে ওই কালো পতাকাদারীরা এমনভাবে তোমাদেরকে হত্যা করবে ইতিপূর্বে কোনো কাউম পৃথিবীতে এত হত্যাযোগ্য চালায় নাই ওই কালো পতাকা ধারী লোকেরা মুসলমানদেরকে এমনভাবে হত্যা করা শুরু করবে তখন মানে এইরকম হত্যাযজ্ঞ আর পৃথিবীতে মুসলমানদের উপরে কখনো হয়নি হাদিসের বননাকারী সাবান রাজি আল্লাহ তানু বলেন এরপরে নবী সরসলাম কি কি বলছেন আমি আর মুখস্থ রাখতে পারি নাই रप नबीशर से मुखस् रखतेहूर्ते तुम्हारे सामने एक हेदायतप्रा माहिर आविर गटवे जखी तुमरा देखते पा फा यु तक तुमरा हाथ बयात नहीं वाला हाबो आनलाजे जदि बरफे रूप दिए हामागुड़ी दिए जदि से जो है বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হইলেও ওই ইমামের হাতে তোমরা বায়ত নেবে খালিফ আতুল্লাহ হিল মাহাদি কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ প্রাপ্ত খলিফা সুহান আল্লাহ তিনি খলিফ আতুল্লাহ হিল মাহাদি এটাকে আলবানি রাহম আল্লাহ বলছেন এই ভাগ্যটা দইফ কারণ এখানে কথাটা আসছে খালিফ আল্লাহর খলিফা তো মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা হইতে পারে না এজন্য কোন খোলাফায় রা আল মাহাদি গিন তারা সরাসরি প্রতিবাদ করছে আবো বকরাতিল্লাকে একজন গিয়ে বলছেন ইয়া খালিফাত তিনি আনা বলছেন আমি আল্লাহর খলিফা নয় আমি রাসুল সাল্লাহ ইসলামের খলিফা তাহলে এই মাহাদি কেন বলবে যে আমি খলিফাতুল্লাহ এজন্য এই হাদিসের এই অংশটা দইফ সাত নম্বর যে হাদিসটা আসছে সহি মুসলিমের হাদিস কাইফা আনতুম اذا نজালা ইবনু মারইয়াম ফيكم ওয়া ইমামুকুম মিনকুম মানে সহিহ মুসলিমের সরাসরি মাহাদের কোনো হাদিস আসে নাই কিন্তু পরোক্ষ এই হাদিসটা থেকে মাহাদের ইঙ্গিত পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাইফা আনতুম তোমাদের অবস্থা কেমন হবে اذا نজালা ইবনু মারইয়াম ফيكم যখন ঈসা ইবনে মারইয়াম তোমাদের বিতর থেকে তোমাদের ইমাম থাকবে আর ইবনে মারিয়াম তোমাদের মধ্যে অবতরণ করবেন আরেকটি হাদিসের এসেছে সহি মুসলিমের হাদিস নম্বর হাদিস। লা একশো ছাপ্পান্ন নম্বর হাদিসাম বলেন কেয়ামতের পূর্ব পর্যন্ত আমার ওম্মতের মধ্যে হকের উপরে সত্যের জন্য লড়াই করার একদল লোক অব্যাহত থাকবে হকের উপরে লড়াই করার জন্য একদল লোক কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে মারিয়াম তখন পৃথিবীতে ইসাইব নে মারিয়াম অবতরণ করবেন তাল সল্লানা তখন মুসলমানদের আমির বলবে আসেন আপনি আমাদের নামাজে ইমামতি করেন ভাইয়া কৌল উল্লাহ তিনি বলবেন না আমি ইমামতি করব না ইন্ডা বা দা কুমালা বা মারা কারণ এই উম্মতের বৈশিষ্ট্য হইল তোমরা একজন আরেকজনের ইমাম আমি তোমাদের এই লোক না আমি তো আগে নবী ছিলাম এখন এই লোক হয়ে আসছে কিন্তু এই ওম্মতের বৈশিষ্ট্য হলো তোমাদের আমির তোমাদের ইমামতি করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই ওম্মতকে এই সম্মান অনাদান করছেন সোভান অর্থাৎ তোমাদের যে ইমাম মাহাদি তিনি তোমাদের ইমামতি করবেন আমি তোমাদের ইমামতি করবো না এখানে বোঝা যায় যে যখন ইসা আলাহিসাল্লাম আসবেন তখন পৃথিবীতে ওই ইমাম থাকবেন এজন্য এখন ইমাম মাহাদি বানাইলে সাথে সাথে কিন্তু ইসা আলাহিসাম লাগব আর অনেক জিনিস লাগবে একটার সাথে একটার এগুলার সম্পর্ক আছে এজন্য গোলাম আহমদ কাদিয়ানি প্রথম দাবি করছে মাহাদি কদিন পরে আবার দাবি করছে ইসাফনে মারিয়াম তিনি মাহাদিও তিনি ইসাফনে মারিয়ামও এখন ওনারা জিজ্ঞেস করা হল দাস জাল কারা তখন উনি ব্যাখ্যা দিচ্ছে দাসজাল তো ওই যে আমেরিকা হইল দাতজাল ইহুদিরা ইসরায়েল হল দাসজাল এরা এরা দাসজাল দাসজালের যত হাদিস আছে এবার তিনি এগুলার বিকৃত ব্যাখ্যা শুরু করে দিছে। মানে এগুলার গণ্ডগোল হলো একটা যদি আপনি সাব্যস্ত করেন এর সাথে আরো অনেকগুলো রিলেটেড আছে এবার বাকি হাদিসগুলা আপনি সব বিকৃত ব্যাখ্যা দিতে হবে না মিলে যেতে পারবেন না এই আমরা এখান থেকে যে বিষয়টা পাইলাম এই আটটা হাদিস এগুলো মোটামুটি সহি এখান থেকে আমরা পাইলাম যে একজন রাষ্ট্রপ্রধান কে আমতের আগে আসবেন তিনি ক্ষমতা গ্রহণ করবেন বায়াত করাইবেন এই ব্যাপারে আমাদের কোন করণীয় নাই এটা মক্কাবাসীরা খুঁজে বের করবে। এই নামটাকে আমরা বাংলাদেশীরা খোঁজার দরকার নেই খুঁজবে কারা আহালে মাক্কা উনি হবেন আহালে মাদিনা কিন্তু খুঁজে বের করবে কারা আহালে মাক্কারা তাহলে এটা মক্কা মদিনার কাজ এটা আমাদের কাজ না আমরা কি করব এই ব্যাপারে আমাদের কোন দায়িত্ব নাই যখন আমরা দেখব যে সমগ্র মুসলিম ওম্ম তার কাছে বায়াত হচ্ছে ইরাক থেকে শাম থেকে দলে দলে ওলামাইকার এসে এসে বায়াত নিচ্ছে ওনার হাতে সারা পৃথিবীর সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হবে তার ব্যাপারে যে উনি ইমাম মাহাদি তখন আমরা বাংলাদেশিরা যাই সেখানে বায়াত নিব বুঝতে পারছেন এই ব্যাপারে সুন্দর একটা কথা বলছেন ইমাম সুফিয়ানা সাউরি ইমাম সুফিয়ানা সাউরি রাহিমাউল্লাহ তিনি একেবারে সুন্দর একটা কথা আমাদেরকে বলে দিচ্ছেন তিনি বলছেন লাউ মাররা ভি ফালা তুবা খবরদার ইমাম মাহাদি যদি তোমার বাড়ির সামনে দিয়েও যায় তুমি বায়াত নিও না ইমাম মাহাদি যদি তোমার বাড়ির দরজাদি রাস্তা দি যাইতেছে সবাই বলতে চাই যে ইমাম মাহাদি এসে গেছে খবরদার কোন আপনি বা না হাতটা ইয়েট তামিয়ানা সোহালাই যতক্ষণ না দেখবে সমগ্র পৃথিবীর সকল মানুষ তার ব্যাপারে একমত হয়েছে সোহান আল্লাহ তুমি একা একা সিদ্ধান্ত নিতে চাইও না বা এক দেশের লোকে সিদ্ধান্ত নিতে চাইও না উনি ইমাম মাহাদি যখন দেখবে সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গেছে যে উনি ইমাম মাহাদি তখন তোমরা যাই বায়াতনামা শুরু করবা এর আগ পর্যন্ত তোমরা নিজে নিজে উনি ইমাম মাহাদি সব মিলে গেছে সবিয়া হয়ে গেছে স্বপ্নে পাওয়া গেছে দুনিয়াতে যা ধ্বংস করছে মুসলিম ওম্বার বেশিরভাগ স্বপ্নে ধ্বংস করছে সব ইমাম মাহাদি পর্যন্ত যতজন আসছে সব স্বপ্নে আসছে স্বপ্নে বলে দেওয়া হয়েছে যে তুমি তো ইমাম মাহাদি মুসলিম ওম্মার যত সেরেক আছে বেদাত আছে অধিকাংশ স্বপ্নে আসছে স্বপ্নের মাধ্যমে এগুলো আসে এজন্য স্বপ্নে যত ইমাম মাহাদি হোক আমরা কোনোক্ষণ মেনে নিব না যতক্ষণ না দেখব সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমান উনি ইমাম মাহাদির ব্যাপারে ঐক্যবদ্ধ ইমাম মাহাদি আসলে পৃথিবীতে কোনো একতা লাভ থাকবে না কারণ উনি শতভাগ নবীরা সালামের সুন্নতের উপরে থাকবেন সারা পৃথিবীর সকল মুসলমান তাকে ইমাম মাহাদি মেনে নিবে তো ইমাম মাহাদিব মেনে নিলে আমরা এত চিন্তা কিসের আমরা তো তখন দলে দলে যাই বা আপনি মহাশবি দেখি এজন্য জন্য উনি কখন আসতেছে কেমনে আসতেছে কোন দিক থেকে বাহির হতেছে আমাদের এগুলো চিন্তা ভাবনা করার কোন দরকার আচ্ছা এবার আসেন আরেকটা বিষয় মুসলিমার বয়স পনেরোশ বছর এই জাতীয় একটা কথা আমরা সব সময় শুনি শুনছেন না এবং অনেক বাই গাণিতিক হিসাব বের করে বলেও দিচ্ছেন যে পনেরোশো বছর মধ্যে চোদ্দশো উনচল্লিশ হিজড়ি চলে চোদ্দশো উনচল্লিশ চলতেছে তারপরে আবার হিজড়ি তো শুরু হয়েছে নফিসর সালামের হিজরতের পরে হিজরতের আগে আছে না তেরো বছর তাহলে উনচল্লিশের তেরোশো করলে কত অঙ্ক জানে না বছর চলে গেছে আর কত বছর আছে আটচল্লিশ বছর তাহলে আটচল্লিশ বছরের মধ্যে মহাদিও চলে আসবো দাতজালও চলে আসবো হিসাও চলে আসবো সবকে আমার চলে আসতেছে এই জাতীয় গাণিতিক হিসাব সালফে সালহীনদের কেউ করেননি এই জন্য আপনাদেরকে দুইটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিব। এই দুইটা ওয়েবসাইটে ভালো করে লেখাপড়া করবেন এই বিষয়ে একটা হল শাহেদ সোলে আল মোনাজ্জিদ হাফেজাহুল্লার এটা হল ইসলাম কি ইউএট এখানে একটা চাপ্টারে আছে বোতলান ও তাহাদিদ অম্রেদ দুনিয়া দুনিয়ার বয়স সম্পর্কে সীমা রেখা নির্ধারণ করা এটা যে বাতিল এই বিষয়ে সেখানে সমস্ত আইমআই ক্রামের সবার ফপা একসাথে একত্রিত করা আছে তো পৃথিবীর বয়স কত এই উম্মতের বয়স কত এগুলো নির্ধারণ করা যাবে না আরেকটা ওয়েবসাইট আছে মোলতাকাল হাদিস এখানে গেলেও পাইবেন সবগুলো বিস্তারিত এই ব্যাপারে কথা হইল যারা বলতেছেন যে পৃথিবীর বয়স এই বয়স পনেরোশ বছর এটা পাইলেন কোথায় কিভাবে বলতেছেন এটা বলার পিছনে কয়েকটা হাদিস আছে একটা হাদিস ইমাম সৈয়তি তার কিতাব আল হাবির মধ্যে উল্লেখ করেছেন যে এই হাদিসটা হল অমরুদুনিয়া সাবাত মেলা খেরা দুনিয়ার বয়স হল সাত দিনা আখরা দিন সময়ের মধ্যে থেকে সাত দিন হলো দুনিয়ার বয়স আল্লাহ কারিমে বলছেন তোমাদের দুনিয়ার যে গণনা কর এক হাজার বছর সমান আল্লাহর কাছে দিন। তাহলে সাত দিন হলে কত বছর সাত হাজার বছর তাহলে পৃথিবীর বয়স কয় বছর হয়েছে সাত হাজার বছর সাত বছরের মধ্যে হিসাব নিকাশ করে দেখা গেছে যে সাত বছরের মধ্যে মানে আর পনেরোশো বছর এই ভাগে পড়ে এর আগে বাকি সময় সব চলে গেছে তাইলে এই অম্মতের বয়স এভাবে অঙ্ক করে অনেকে হিসাব বের করছেন যে এই অম্মতের বয়স পনেরোশো বছর আবার আরেকটা বর্ণনা আছে ইসরাইলীরা বয়স এটা হল যে ইহুদিরা পর্যন্ত পৃথিবীর অর্ধেক সময় ইহুদিরা নিয়ে গেছে আর অর্ধেক সময় খ্রিস্টান আর মুসলমানেরা তাহলে ইসাইল ইহুদিদের বয়স হল একুশ বছর একশশ বছর মানে ইসা আলামের আগ পর্যন্ত আর ইসা আলসালাম থেকে পৃথিবীর বয়স একশশো বছর মানে একজন হলেও ফজর থেকে জোহর পর্যন্ত ইহুদিরা আর জোহর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কারা ইসা আলাইসাল্লামের ওহম্মত আর মোহাম্মদাল্লাহিসাল্লামের তো তাহলে তারা যদি একশো বছর হয় ফজত থেকে জোহর তাহলে জোহর থেকে সন্ধ্যা কয় বছর একশশো বছর তো সেই একশশো বছরের মধ্যে ইসা আলাইসালামের ওত নিয়ে গেছে ছয়শ বছর আর কত বছর পনেরোশো বছর করে তারপর আরেকটা হাদিস আসছে প্রতিটা দিন হল এক হাজার বছর সাত দিনের একেবারে শেষ দিকে নবিসাম পৃথিবীতে আসছেন এই ব্যাপারে ইমাম ইবনুল কাইম রহেমা উল্লাহ সুন্দর একটা কথা বলছেন ইমাম ইবনুল কাইম রহমাউল্লা তার আল মানার আল মনিফের মধ্যে বলছেন যে এই সংক্রান্ত যত হাদিস সব জাল হাদিস। এবং তিনি বলছেন যে সনদ সহি হইলেও সেটা জাল হাদিস ইবনুল কাইম একটা সুন্দর কথা বলছেন যে যদি এই জাতীয় কোন হাদিসের সনদ সহিও হয় তাও সেটা জাল হাদিস কারণ কি উনি বলছেন মুখালফত হাদিস কোন হাদিস যদি কোরআনের বিপরীত হয় তো সেটার সনদ সব হাদিস। তো কোরআনে কারিমে আল্লাহ এরকম উম্মতের কোন বয়স নির্ধারণ করেন নাই নবী সাল্লাহ ইসলামের কোন সহি হাদিস এই রকম বয়সের ব্যাখ্যা নবী সাল্লাহ ইসলাম দেন নাই তাহলে এরকম কোন হাদিস যদি সহি সনদে পাওয়াও যায় তা হাদিস জাল হওয়ার পিছনে দুইটা কারণ আছে সনদের দিক থেকেও হয় মতনের দিক থেকেও হয় মানে শুধু আমরা বিশ্লেষণ করি সনদের দিকটা ইবনুল কাজিম রহমাউল্লাহ বলেন মতনটা যদি কোরআনের খেলাফ হয় বা সহি হাদিসের খেলাফ হয় তাহলে ওইটাও জাল হাদিস এই জন্য ইবনুল কাজিম রহমাউল্লাহ বলছেন এই জাতীয় কোনো হাদিসের সনদ সহি থাকলেও সেটা জাল কারণে এই জাতীয় যত আসছে এসছে এই ব্যাপারে সমস্ত আহলুল এলম একমত বিয়ান্না হোক কাজেবন ও মাউদুবন এগুলো সব মিথ্যা এবং জাল আর গায়েবের ব্যাপারে গ্রহণযোগ্য না। মাহাদির ব্যাপারে কোন দইফ কোন মাউদু হাদিস কখনো গ্রহণযোগ্য হবে না আর সালফেসঅালহীন কখনো গাণিতিক বিশ্লেষণ করেন নাই গাণিতিক বিশ্লেষণ ইসলামে নাই কারণ দিনক্ষণ ঠিক করে আপনি বললেন দুই তিন বছরের মধ্যে মাহাদি আসবে আসলো না তখন কি করবেন তখন করবে যে আমাদের ইমাম হোসেন শেখ যেহেতু বলছে উনি মনে ইমাম মাহাদি এবার আমারও মাহাদি বানাই দিবেন এখন যেহেতু বলতেছি গান হিসাব করে যে দু তিন বছরের মধ্যে আসবে তো আর কারোর খুঁজে পাইলেন না তো লাস্ট তো আবার আমাকে বানাই দিবেন এক এবং একজন উঠি করবে যে স্বপ্নে দেখছি আমাকে বলছে যে আমাদের শাখ ইমাম হোসেন ইমাম মাহাদি বাস এবং বিশাল ফেতনা সারা দুনিয়াতে ছড়াই পড়ে যাবে এই জন্য যুগে যুগে সালফেস আলহিনদের কেউ এই জাতীয় কোন দিন ক্ষণ সময় নির্ধারণ করেন নাই এবং গাণিতিক অঙ্কের হিসাব এটা কোন সালফেস আলহিনদের মানহাজ না আর এই ক্ষেত্রে কোনো স্বপ্ন কাশপ এটা ইসলামে গ্রহণযোগ্য না মানে এই কেয়ামতের ব্যাপারে তারপরে কেয়ামতের আলামতার ব্যাপারে এইগুলো সরাসরি আসবে এগুলোর জন্য কোনো স্বপ্নের কাশ্মীর এলহামের কোন দরকার নাই আচ্ছা সর্বশেষ আমরা আরেকটা বিষয় আলোচনা করি এই পর্যন্ত যারা ইমাম মাহাদি এসে গেছে পৃথিবীতে এরকম কয়েকজনের পরিযোজনা দরকার এটা কেমনে আসছে তো এদের বিস্তারিত আলোচনা এই আলোচনার জন্য আপনারা একটা প্রসিদ্ধ কিতাব আছে সিয়ারো আলহামেন নুবালাহ এইটা লক্ষ্য করলেন ইমাম আজ জাহাবি রহমাউল্লাহ এখানে একবারে যত মাহাদি আসছে পৃথিবীতে বিশাল মাহাদিদের বর্ণনা আছে একবারে যত মাহাদি দাবি করছে পৃথিবীতে তারপরে আমাদের ওস্তাজ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমা তার যেই অনুবাদ বইটা আল ফেকুল আকবর এই আল ফেকুল আকবর বইয়ের মধ্যে তিনি এই ইমাম মাহাদির যারা দাবিদার এদের সংক্ষিপ্ত জীবনে উনি আলোচনা করছেন কত সালে কখন কিভাবে এরা মাহাদি দাবি করছে। এদের আমরা কয়েকজনের নাম বলি একজন হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল হাসান হাসানি ওনার উপাধি ছিল আন্নাফ জাকইয়া তিরানব্বই হিজড়িতে জন্ম একশো পঁয়তাল্লিশ হিজড়িতে মৃত্যু দেখেন তিরানব্বই হিজড়িতে শুরু হয়ে গেছে মাহাদি আসা তিরানব্বই হিজরিতে ওনার জন্ম একশো পঁয়তাল্লিশ হিজড়িতে মৃত্যু আব্বাসি খলিফা মানসুরের সময় তিনি মাহাদি দাবি করে বসে এবং মদিনা বসরা অনেক অন্যান্য জায়গা থেকে অনেক তাবি তাবে তাবি আলেম পর্যন্ত তাকেই মাহাদি বানায়নি তার কাছে বায়াত হয়েছে পরে খলিফা আবু জাফর আল মনসুর তাকে হত্যা করছে মাহাদিরে মারি ফেলছে তাহলে মাহাদি প্রতম মাহাদি কিন্তু একশো পঁয়তাল্লিশ হিজড়িতে বিদায় নিয়ে গেছে তারপরে মাহাদি আসছে এই আব্বাসী খলিফা যে মানসুর মানসুরের দুই ছেলে এক ছেলের নাম হাদি এক ছেলের নাম মাহাদি এই যে মাহাদি যে ছেলেটা এই ছেলেও একজন মাহাদি এই ছেলে একশো সাতাশ হিজড়িতে জন্ম একশো তার মৃত্যু शुद हिफादिज के दलिल पेश कर नामी सूतरा महदीप तीन नम्बर होसाइन इबने जकर इबने माहरावई दुशो एकानब्बे हिज रीते महदी दाबी करते ओबायदुल्ला इबने मायम कद्दा तीन सौ बस हिज रीते महदी दाबी करतेक बड़ महदी आस हुसाइन इबने मानसुर हल्लास নাম শুনছেন এটা কিন্তু খুব প্রসিদ্ধ আমাদের দেশে হোসাই নিম্নে মানসুর হাল্লাস আমাদের দেশের অনেক বড় বড় মোনাজিরে আজম মোনাজিরে মিল্লাত মোনাজিরে জমান বলে যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে আর মনসুর হাল্লাদ আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে নাওজুবিল্লা আবার এক বিরাট বক্তা লাখ টাকার বক্তা তো তিনি বলতেছেন যে একদিন মনসুর আল্লাহের ঘরে তাই দেখে মনসুর আল্লাস নাই आक दिन जाए देखे आ कल के आपनारे पाइल ना क्या कल केल्लर बाड़ी गेम आज केल्लाह चलेजुर हल्ला कत बड़ आल्ला मानसुर हल्लाज एक महदी तीन सौ निजरी महदी दाबी कर मानसुर हल्लो न हिजरीते महदी एड़ प्रसिद्ध सूफी ए दार्शनिक তিনি ফিলোসোফারও ছিলেন একজন সুফিও ছিলেন তারপরে তিনি প্রথম ওয়াহাদাতজুদের থিওরি বের করছেন তিনি পানাপিল্লা বা কাবাবিল্লার থিওরি বের করছেন পানাপিল্লা বা মানে আল্লাহর ভিতরে বান্দা গলে যাওয়া বান্দার ভিতরে আল্লাহ গলে যাওয়া যেমন শরবতের ভিতরে পানির মধ্যে যদি চিনি দেন চিনি কিন্তু পানির মধ্যে মিক্স হয়ে যায় আবার কিছু জিনিস সাথে মিক্স হয় না যে কিছু আছে বাঁকা বিল্লা মানে মিক্স হয় না থাকি যায় আবার কিছু আছে মিক্স হয়ে যায় যেমন ছা ফাতা যত দিবেন থিওরি সব উনি আবিষ্কার করছেন তিনি নিজেকে জমানার মোজাব্দির দাবি করছেন প্রথম বলছেন যে আমি এই জমানার মোজাব্দি তারপরে বলছেন যে আমি ইম্যাম মাহাদি তার অনুসারীরা তার অনেক কারামত কারামতের উপর অনেক বইও লিখছে হোসাইন মানসুর আল্লাহ তিনশো নয় এই ইমাম মাহাদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই যুগের খলিফা এই মাহাদি সাহেবকে তিনশো নয় হিজড়িতে মৃত্যুদণ্ড দিচ্ছেন তবে তার অনুসারী যারা যারা ইমাম মাহাদি হিসাবে তার কাছে বায় নিছে। তারা বলেন যে উনি মারা যান নাই বরং আল্লাপাক আরেকজনকে তার সুরতে বানাই দিচ্ছেন বানায় দেওয়ার কারণে ওই লোকটাকে মৃত্যুদণ্ড দিচ্ছে আসলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তিনি এখনো জীবিত আছেন এবং কে আগে উনি ইমাম মাহাদিও পৃথিবীতে আসবো হুসাইন ইবনে মানসুর হাল্লা ওনার হায়াতের কোন ঠিক নেই এই কথাগুলো আছে সিয়ারা আলাম নোবালা সিয়ারা আলামোবালার মধ্যে ইমাম জাহাবি রাহমা উল্লাহ তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন এই হোসাইন ইবনে মানসুর হাল্লা সম্পর্কে ছয় নম্বর ইমাম মাহাদি আল মরিজিবনে মানসুর তিনশো পঁয়ষট্টি হিজড়িতে সাত নম্বর ইমাম মাহাদি বড় এক জ্যোতিষী ছিল এই লোক নাম হল বালিয়া সাতশো চুরাশি এই লোক ইমাম মাহাদি দাবি করছে পাঁচশো চব্বিশ হিজড়িতে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ ইবনে তাওমাদ ইমাম মাহাদি দাবি করছে সাতশো চল্লিশ ইজরিতে আহমদ ইবনা আব্দুল্লা ইবনে হাসেম মুলাসম দাবি করছে এক হাজার বাইশ হিজড়িতে শেয়েক আবুল আব্বাস আহমদ ইবনা আবদুল্লাহ সালজামা আমি তেরোশো দুই হিজরিতে মোহাম্মদ আহমদ ইবনে আবদুল্লাহ বারোশো ছেষট্টি আলী মোহাম্মদ ইবনে মির্জা রিদা সেরাজি তেরো নম্বর মাহাদি যিনি উনি আবার আমাদের কাছে পরিচিত তিনি হলেন মির্জা গোলা মাহমদ কাদিয়ানী উনি আঠারোশো চল্লিশ জন্ম উনিশশো সালে তিনি মারা গেছেন আঠারোশো খ্রিস্টাব্দে তিনি প্রথম দাবি করছেন আমি মোজাব্দেব যারা মাহাদি দাবি করে তারা মাহাদির আগে দাবি করে মোজাব্দেব প্রথম মুজাব্দেদ থাকে মোজাব্দেব থেকে কদিন পরে আস্তে আস্তে মাহাদি হয় উনি আঠারোশো সালে হয়েছে মোজাব্দিদ আঠারোশো একানব্বই সালে হয়েছে ইমাম মাহাদি আঠারোশো বিরানব্বইতে হয়েছে ইসাম আমাসি বুঝতে পারছেন আর উনিশশো এক সালে হয়েছে এক তিন লক্ষ মজেজা প্রাপ্ত পরিপূর্ণ নবী নিল্লা তাহলে উনার সালটা মনে রাখবেন আঠারোশো সালে উনি পতম মোজাদ দিন সালে মাহাদি আঠারোশো বিরানব্বইতে ইসামসি আর উনিশশো এক সালে আসি আর নবী সাল সালামের এত মরজেদা ছিল না তার মজেজা হল তিন লক্ষ तीन लक्ष मौर्दा प्राप्त नबी नाउजुबिल्दा इरपर उन्नीस आठ साले कलर आक्रांत तो हुए टयलेटे मृत्यु है इमाम माहदी एवं मोजादी तरह ईसा मसिद तीन लक्ष मौजदाप्राप्त नबी कलर रोगे आक्रांत हुए टयलेटर <laughs> आक्रां तो मध्य मारा गेसारे विस्तारित बर्णना आहसान अलहि जाहिर लेखा कदियानिया অ্যান্ড অ্যানালাইটিক্যাল সার্ভে এই গ্রন্থের মধ্যে আছে আচ্ছা যিনি উনি আরো আশ্চর্যজনক উনি হলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাহাতানি উনিশশো উনআশি এটা বেশি দিন আগের কথা না অল্প কিছুদিন আগের কথা উনিশশো উনাশি উনি মদিনার অধিবাসী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাহাতানি এবং খুব ফরজগার খুবই বুজুর্গ মানুষ খুবে দিনদার মানুষ ছিলেন উনি একবার হজে আসছেন হজে আসার পরে হঠাৎ করে উনি রাত্রে স্বপ্নে দেখছেন যে ওনাকে আল্লাহাক বলে দিচ্ছে যে তুমি ইমাম মাহাদি আবার নবিস্তর সালাম তারা স্বপ্নে বলে দিচ্ছে এই তুমি আমার মতের ইমাম মাহাদি এবং সাথে সাথে সৌদি আরবের আরো অনেক বড় বড় আলমারাও স্বপ্নে দেখছে উনি ইমাম মাহাদি এই ইমাম মাহাদি উনিশ এগারো সাল ওইদিন দিন সৈদ্য প্রথম দিন ছিল মানে পয়লা মহরনাম আর ইংরেজি তারিখ ছিল উনিশ এগারো সাল এই দিন সকালবেলা স্বপ্নে দেখছেন আরো কদিন আগে এবং স্বপ্নে দেখার পরে তার অনুসারীরা প্রচার করে ফেলছে অল্প মধ্যে প্রচার করার পরে সব লোকেরা দলে দলে এবং যতজন স্বপ্নে দেখছে সবাই চুপচাপ বসে আছে যে একদিন সকালবেলা এসে কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে বায়াতটা হবে কোন জায়গায় রোক নেই আমেনি আর হাজরা আসবাদের মাঝখানে সুতরাং অন্য জায়গায় মা দাদিদা বিগল এটা হবে না হাতিসের সাথে মিলবে না এই একটা সুযোগের অপেক্ষা বসে আছেন যে একদিনে ওই রোকনাইয়ামিনী আর হাজরা সবাদের মাঝখানে উনি মাহাদি বসবেন আর কয়েক হাজার লোক তার হাতে একসাথে বায় হাত নেব তো হঠাৎ করে এটা সৌদি সরকারও জানিত না হঠাৎ করে একদিন সকালবেলায় ওনার অনুসারীরা বিশাল অস্ত্র শস্ত্র এনে পুরা মক্কা দখল করে ফেলছে মজিদে হারামেরা এলাকা পুরা ঘেরাও করে ফেলছে সকালবেলায় घेरा कर उनारे रुकने हजरा असवदारे विशाल एक चेयर दिए बसाय दी महदी सहेब बसाय बसाय शत शत लोक बयात नामा शुरू कर दी महदीगे हजरे असवदार रुकन गशाल एक हुलुस्तुल का महदी एसे बे तक सऊदी सरकार दमन करते पंद्रह दिन समय लगे पंद्रह दिन तात्खात करते समय लगे पंद्रह दिन पर हत्या এবং আল্লাহর গড়ের তাওয়র ইসলামের পর থেকে মক্কা বিজয়ের পর থেকে এই পর্যন্ত এই চোদ্দশো বছরে কোনোদিন তাওয়াপ বন্ধ হয় কিন্তু এই পনেরো দিন তাওয়াপ বন্ধ ছিল এক মাহাদির কারণে পনেরো দিন তাওয়াপ বন্ধ মাহাদির কারণে পনেরো দিন মানুষ হাজির অসংখ্য হাজি মারা গেছে ওই বছর উনিশশো সালে কারণ তখন হাজিরও ছিল মক্কাতে ওই হজের সময় এই কাণ্ডটা ঘটে পনেরো দিন করতে তাওয়া নাই এই মসজিদে হারামের মধ্যে দেখেন মাদির কত বড় বিপদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আর মাাদি আসে পনেরো দিন আল্লাহর করে তাওয়াফে বন্ধ করে দিছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাহাতাহ আর শেষ যে মাহাদি হোসাইবনে মৌসা হোসাইন আল্লুহাইদি উনি কুয়েতের অধিবাসী ছিলেন উনি এই অল্প কিছুদিন আগে উনিও মাহাদি দাবি করছেন ওনার অনুসারী মাহাদি দাবি করছেন এইরকম আরো শত শত মাহাদি পৃথিবীতে এসে গেছে তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় হল এত মাহাদি নিয়ে চিন্তা গবেষণা ফিকির আমাদের দরকার নাই যখন আসবে তখন পৃথিবীতে যে মুসলমানেরা থাকবে তারা তার উপরে বায়াত নেবেন আর এখানে মূল যে কারণটা মানে আমরা যখন পৃথিবীতে দেখি ঝুলু উম নির্যাতন বেড়ে গেছে পৃথিবীতে যখন কোরআন হাতীশের শাসন নাই যখন পৃথিবী কোরআন সুন্না শাসনের বাইরে চলে গেছে এইগুলো দেখলে আমাদের মধ্যে আবেগটা বেড়ে যায় যে সারা পৃথিবী যদি কোরআন সুন্না অনুযায়ী আবার যদি ইসলামের পতাকা উঠত যদি কোরআন সুন্না শাসন চালু হতো যখন শুনে মাহাদি আসলে এরকম হবে তখন এবার মাহাদের অপেক্ষা করতে থাকে আরে মাহাদিটা যদি এই সময় চলিয়ে আসত আমরা সবাই মাহাদের অনুসারী হয়ে যেতাম আমরা একটু কোরআন হাতিসের শাসন পৃথিবীতে দেখে যেতে পারতাম এই আবেগে পড়ে অন্ধ আবেগে পড়ে মানে সমাজ পরিবর্তনের অন্ধ আবেগ তখন এই মাহাদির ব্যাপারে এই জাতীয় বিভ্রান্তিগুলো তৈরি হয় এজন্য সমাজ পরিবর্তনের চেষ্টা করতে হবে এটা প্রত্যেক মুসলিমের উপরে পরস কিন্তু সেটা সমাজ পরিবর্তন হইতেও পারে নাও হইতে পারে নবী নবীরা পৃথিবীতে সবাই চেষ্টা করে গেছেন কিন্তু সব নবীর রাসুল সমাজ পরিবর্তন করতে পারেন নাই ইমাম আবু আনিফ রহমতুল্লালের যুগে ইমাম আবু ইউসুফ রহমতুল্লালের যুগে যারা শাসন পরিচালনা করতেন সেখানেও কোরআনাদিসের খেলাপথ কিছু ছিল কিন্তু তারা কি ওখানে একবারে বিদ্রোহ ঘোষণা করে দল তৈরি করে বিশাল জিহাদ ঘোষণা দিয়ে দিছে যে কোরআন সুন্না শাসন কায়েম করে ফেলতে হবে এই সমাজ পরিবর্তনের অন্ধ আবেগ যখন তৈরি হয় তখন এই মাহাদির ব্যাপারে এইসব বিভ্রান্তি তৈরি হয় আরেকটা হল স্বপ্ন কাশ্মের উপরে স্বপ্ন আর কাশ্প এই দুইটা হল সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এই উপমহাদেশে যত সেরেক বেদাব সব আবিষ্কার করছে স্বপ্ন আর কাশ্প এই মাহাদিরও যতগুলা দাবি আছে সব স্বপ্নের আর কাশ্পের মাধ্যমে আরেকটা হলো মাহাদিকে সাহায্য করা আমাদের দায়িত্ব এই চিন্তাটাই ভিত্তিহীন মাহাদিকে সাহায্য করা আমাদের দায়িত্ব না মাহাদি পাঠাবেন আল্লাহ তার ব্যবস্থা সব করবেন ওখানে বাংলাদেশের মানুষের কোন দায়িত্ব নেই কোন কাজ নাই। আমরা সাহায্য করা লাগবে না কিছু করা লাগবে না আর কেউ যদি মাহাদির দাবি করে উনি বড় মিথ্যাবাদী মাহাদি দাবি করে হইতে পারবে না মহাদি জনগণই বের করবে মাহাদিকে মাহাদি নিজে কোনদিন দাবি করবে না যদি কেউ দাবি করে বুঝতে হবে যে মিথ্যাবাদী আর মাহাদের ব্যাপারে যত হাদিস আছে কোরআনে তো কোনো আয়াতে আসে নাই মাহাতির ব্যাপারে হাদিস যা আছে এগুলোকে সরল অর্থে বিশ্বাস করতে হবে এগুলার কোন ব্যাখ্যা বিশ্লেষণ করে মাহাদের দিকে যাওয়া যাবে না যখন মাহাদি আল্লাপাক পাঠানোর দরকার মনে করবেন সেটা আরও এক হাজার বছর পরেও হতে পারে আরো দুই বছর পরেও হইতে পারে যখন আসবে ওই যুগের লোকেরা ওই যুগের মুসলমান যারা থাকবে তারা চিন্তা ভাবনা করবে আমরা শুধু বিশ্বাস করবো যে নবীরা বলছেন একজন মাহাদি আসবেন এই লক্ষণগুলা এই আলামতগুলা বা ওই বিশ্বাসের উপর আমরা থাকবো আল্লাহপাক আমাদের সবাইকে ইমাম মাহাদির ব্যাপারে সঠিক বিশ্বাস সঠিক আকিদা আমাদেরকে আল্লাহ সকল প্রকার সেরেক বেদার থেকে আল্লাহাক আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে বিশুদ্ধ ইমানের উপরে বিশুদ্ধ আমলের উপরে আল্লাহাক থাকা তৌফিক দান করুন আমিন